नियमित भा रुसल आज जे विषय आलोचना शुरू करब से हल बाबूरा आहकाम मानुषर ऊपर हुकुम लगाते है तर बाह्यिक दृष्टि देखे मानुषर प्रकाश्य अवस्था देखे तार ऊपर हुकुम चालू करा वसाराहीरल्ला और तर गोपन अवस्था आल्ला दिखे सुपोध करा अर्थात को मानूष के भलो एवं मंद इ देखे एट निर्णय करते है कार भरे की आ विषय देख प्रयोजन नहीं आल्ला तला देखें ए विषय महान अब्बुल आलमीन तीन सद करें फिन तबू ও আকা মুসালাত ও আবুজ্জাক ফাখাল্লু সাবিহম তাবু যদি তারা তো করে নাই অর্থাৎ ফিরে আসে কোথায় ইসলামের দিকে কাদের সম্পর্কে বলছে মশরিকেনদের সম্পর্কে যারা মুশরিক তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা যদি ইসলামের দিকে ফিরে আসে এবং তো করে নাই ও আকা মুসালাত এবং সলাৎ কায়েম করে ওয়াবুজাক এবং জাকাত প্রদান করে ফলু সাবিলাহুম তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দাও এটা কেন বলা হয়েছে আল্লাহলা বলছেন ওয়কুহুম হাই তুয়াজ তাদেরকে যেখানেই পাও সেখানে হত্যা করো তো তাদের বিষয়ে যখন জানা যাবে যে কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে ইমান নিয়ে আসে এবং সে মুসলমানদের সঙ্গে সলাৎ আদায় করা শুরু করে দেয় জাকাত প্রদান করে তাহলে তাকে মুসলিম বলে আখ্যায়িত করা হবে এবং একজন মুসলমানের জন্য যেরকম আর মুসলমানের রক্ত হারাম আর মুসলমান রক্ত প্রবাহিত করতে পারে না ঠিক তেমনি তার সম্মান রক্ষা করা আমার জন্য অজীব তার অর্থ আমার থেকে যেন নষ্ট না হয় সেটা হেফাজত করার দায়িত্ব আমার উপরও অজীব তো কোনো অমুসলিম যদি সে ফিরে আসে তোবা করে বাহ্যিকভাবে মুখে বললো আর সাদু ইলাহা ই এবং এরপরে সে সলাচাদাই করতে সে নামাজ পড়ছে ও আকা জকাতো দিচ্ছে ফখাল্লু সাবিহম বাস তাকে আর বাতা দিও না তার রাস্তা ছেড়ে দাও তার মানে কি এখন তাকে মুসলমান বলে তোমরা আখ্যায়িত করো তার অর্থ হলে যে বাহ্যিকভাবে যেটা দেখতে পাবো সেটার উপরেই হুকুম প্রয়োগ হবে ভিতরে অন্তরে ঢুকে দেখার প্রয়োজন নেয় যে কি আছে وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أملت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه তিনি হয়েছে বলে আমি লড়াই করতে থাকি তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকি কতক্ষণ পর্যন্ত হাত্তা আল্লাহ ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত সে সাক্ষী দিবে না যে আল্লাহ সারা মাবুদ নেই অর্থাৎ সে যতক্ষণ পর্যন্ত মুসলমানে কালমা গ্রহণ না করুক যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দেবে আল্লাহ সারা কোনো সত্য মাহবুদ নেই এবং সাক্ষী না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে তুমি হাতিয়ার চালাতে থাকো ওয়াইউকিমুসালাত কালেমা পড়তেও হবে কালেমা শাহাদত পড়তে হবে উকিমুসালাত সালাত কায়েম করবে ওয়াই উতুস জাকাত প্রদান করবে তারা যদি এটা করা শুরু করে দেই দেয় তাহলে তারা নিরাপদ করে নিল আমাদের কাছ থেকে তাদের রক্তকে তাদের সম্পদকে অর্থাৎ এখন আর কোন মুসলমান ওই ব্যক্তির রক্ত প্রবাহিত করতে পারবে না ওই ব্যক্তির অর্থরও কোনো ক্ষতি করতে পারবে না বসে ইল্লা বি ইসলাম তবে ইসলামের স্বার্থে যদি আবার কোন সে অনিয়ম করে ফেলে দেয় ইসলামের স্বার্থেই তার রক্ত প্রবাহিত করা সম্ভব কেন যেমন কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি বিবিচারিক করে তাহলে ইসলামের বিধান হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক একজন মুসলমান যদি অপর মুসলমানকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যার নির্দেশ আছে হ যদি ইসলাম থেকে ফিরে যায় মোরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করার নির্দেশ আছে যে কোনো অমুসলিম যদি সে কালমা পরে নেয় সলা আদায় করা শুরু করে দেয় এবং জাকাত প্রদান করা শুরু করে দেয় তাহলে তাকে মনে করতে হবে যে সে আমার একটা মুসলিম ভাই এখন সে মুখে থেকে বলল। নাকি অন্তর থেকে বলল সেটা আবার মেশিন দিয়ে চেক করার প্রয়োজন আমাদের নেই ওয়ান আবি আবদুল্লাহ তিনি বলেন যে আমি রসুল কে বলতে শুনেছি তিনি বলেন अर्थात आल्ला सत्य महबूद नहीं छा जो महबूद को अस्वीकार कर बस एकम्रल्ला मानी मानि इदी क्यों कर हारुमा मालुहू अदामू तक तरह सम्पद और रक्त सम्मानित हो जाए এখন তার রক্ত এবং অর্থ অপর মুসলমানের থেকে নিরাপদ রাখা এটা ওয়াজিব আর তার রক্ত প্রবাহিত করা যাবে না তার অর্থ আত্মসাত করা যাবে না ওয়া হেসাবু আর আল্লাহ এবং তার হিসাব আল্লাহর নিকটে সুপুত করা হবে কারণ এখন সে যখন মুখে বলেছে কালেমা তার উপরই ভিত্তি করে তাকে মুসলমান আখ্যায়িত করে তাকে নিরাপদে রাখতে হবে এখন তার অন্তর কি আছে এটা আল্লাহর দিকে সুপুত করে দিতে হবে এ বিষয়ে একটা সুন্দর হাদিস যেটা নাকি যুদ্ধের মাঠে ঘটেছে সেটা কি বলছেন আমি বললাম রসুলামকে কি বললাম আরো আইতা হে রসুল আপনি আমাদেরকে একটু বলুন আমি যদি কোনো কাফের ব্যক্তিকে আমার সামনে পাই কোথায় যুদ্ধের মাঠে ফক তাত এবং আমরা পরস্পর যদি লড়াইতে লিপ্ত হয়ে যাই পরস্পর যদি আমরা যুদ্ধ শুরু হয়ে যায় যাইয়া বি এবং সে তরবারি দিয়ে আমার একটা হাতও কেটে ফেলে দেয় বিপক্ষে যে কাফের আছে সে তরবারি দিয়ে আমার হাতকে কেটে ফেলে দিয়েছে হাতে আঘাত করেছে হাত কেটে ফেলে দিয়েছে আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম যুদ্ধের মাঠে একজন কাফের একজন মুসলিমকে আঘাত করে তার হাত কেটে ফেলে দিয়েছে এরপরে সে একটু সুযোগ পেয়েছে একটা গাছের আড়ালে যে একটু নিরাপদ জায়গায় যে সে পট করে বলে দিয়েছে আসলাম তুলিল্লা আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহর আন তো আমি তো দেখছি যে যুদ্ধের মাঠে সে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে আঘাত করেছে আমার হাত কেটে ফেলে দিয়েছে তো এই মুহূর্তে যখন সে কালামা পরে ফেলে দিল তাহলে আমি কি তাকে এখন হত্যা করতে পারবো ফকাল আল্লাহ নবী বলেন লা তাকতুলহু তাকে কতল করো না তাকে হত্যা করোনা ফকুল তো আমি বললাম সে তো তুমি তাকে তারপরে হত্যা করোনা আল্লা কাল तुम्हेंक्तर मुख थालमा शारे जीता तुम आघात करो ता हत्या कर दाओ ता से यमा पड़ार पूर्व जो अवस्था छो तुम से अवस्था चले जाएगा चले आस अर्थ की बाज्यिक भाव जे देखा जाता के केंद्र करकुम जारी से मुसलमान ना कि मुस्लिम মুখে বলেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব হবো আল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 शुक्रवार न पुन सम्प्रचार सकाल साढ़े कल्याण दान कर पथे रही इसमामूपे प्रवेश करो शयुसरण कर प्रथम नाम রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালামু আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে তার উপর হুকুম লাগানোর বিষয় আলোচনা করছিলাম এই এ বিষয়ে আমরা কোরআনের আয়াত শুনেছি এবং আল্লাহ নবী ইসা প্রায় তিনটি হাদিস আমরা ইতিমধ্যে শ্রবণ করলাম আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি যুদ্ধের মাঠেও যদি তরবারির নিচে দাঁড়িয়ে যদি পট করে বলে দে লাহ তখন সেখান থেকে তোমার তরবারি তুলে নিতে হবে তখন এটা মনে করা যাবে না যে আমার তরবারি থেকে বাঁচার জন্য বললো মনে হয় অন্তর থেকে হয়তো বলো সে অন্তরের ভিতরে ঢোকার আমাদের অনুমতি নেই বাহ্যিকভাবে যেটা দেখলাম এর উপরেই তাকে মুসলিম মনে করে তাকে ছেড়ে দিতে হবে এ বিষয়ে আর একটি হাদিস আন উসামঈদিনা রসুরাম ইল হরি মিন জুহাইন উসামা বিন জাইদ রাহুমা তিনি বলেন রসুলাম আমাদেরকে যুদ্ধের জন্য তাদের সেই স্থানে পৌঁছে গেলসার রাজুল মিনহুম এবং সেখানে গিয়ে আমি এবং আর একজন ব্যক্তি তাদের একজন ব্যক্তিকে পেয়ে বসলাম যাদের বিরুদ্ধে লড়াই চলছে ওদের একজন ব্যক্তিকে আমরা হঠাৎ রাস্তায় পেলাম গাই নাহ যখন আমরা তাকে চারিপাশে ঘেরাও করে নিলাম কয়লা তখন বলল লা লাহা ইহ সেই মুহূর্তে বললো লাহা ইল্লাল আল্লাহুদ নেই ফাঁকা ফনহুল আনসারি ওই আনসারি ব্যক্তি তাকে তার উপর হাতিয়ার উঠাল না আর হত্যার জন্য আগে বাড়ল না ফাতান তুহু বিরুমি হাতা কাতাল তুহু কিন্তু আমি কি করলাম মেরে ফেলে দিলাম ওখানে হত্যা করে দিলাম হত্যা করলে তু বললাম আমরা ঘেরাও করে ফেরে দিয়েছি তো সে তো আমাদের থেকে শুধু বাঁচার উদ্দেশ্যে তুমি কেমনি তাকে হত্যা করলে শব্দ শোনার পরেও হত্যা तो उन्नी बार बार शुदू एक कथाई बार बार रिपीट करते कर कलेमा पड़ार पर हत्या कर ले कलेक्टे हत्या कर ले कलेेमा पड़ार पर हत्या कर ले तो उन्नी बार बार एक कथा एम भाव और कष्ट लगते हमार मन हेरा आजकल पूर्व जो मुसलमान ना हो आज के थी मुसलमान होत तलोल अर्थात से निजे কৃতকর্মের উপর সে লজ্জাবোধ করছে যে আমি তো তাহলে কাজটা ভুল করেছি আর একটি রয়েছে ওনাকে যখন বলা হয়েছে যে ও তো আমার তরবারি থেকে বাঁচার জন্য কালমা পড়েছে তো আল্লাহ নবী বলছিলেন আফালা শাককান তুমি তার অন্তর চিড়ে দেখেছ সে অন্তর থেকে পড়লো নাকি মুখ থেকে পড়লো তো এটাই হলো শরীয়তের বিধান আল্লাপাক সবসময় মানুষদেরকে শুধু কাফেরদের বিরুদ্ধ নয় মুসলমান পরস্পরেও তারা বাহ্যিক দেখাই তাদের উপর বিচার করা উচিত কারো অন্তরে ঢোকা ঠিক না এই আলা আল্লাহ ইসমা তাজারগন তোমরা কারো সম্পর্কে বেশি ধারণা করো না ইন্না বাদ কারণ ধারণা করলে কিছু ধারণা গুনা হয়ে যায় ধারণা অযথা ধারণা ও ওই কাজটা মনো হয় এই জন্য করেছে বলছেন ওলা তেজাসু আর কারো দোষ তালাশ করে বেড়াবে না কারো ত্রুটি তালাশ করে বাড়াবে তো এই বিষয় আর আগে লম্বা হাদিস আছে আর যার সারমর্মটা পুরাটাই ঠিক এই ধরনেরই যে একজন সাহাবি সে বলছেন এ ধরনেরই কথা যে আমরা জিহাদের মাঠে হাদিসটি জন্দুম বিন আবদুল্লাহ রাজে আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সালাম মুসলমানদেরকে মুশ্রিকিনদের বিরুদ্ধে যখন জেহাদের জন্য পাঠালেন এবং তারা যখন পরস্পর একে অপরের সঙ্গে মিলিত হল তো তাদের আচরণ এটা ছিল যে তারা যখন কোনো মুসলমানকে পেত তারা যে কোনো মুসলমানকে ইচ্ছা করলে যে কোনো সময় হত্যা করে দিত আর মুসলমানদের অবস্থা ছিল যে রাজুর আিরা মুসলিমিন কাসাদফলাহ বলছেন মুসলমানরা যদি তাদেরকে কোনো সময় তাদের অবহেলা ওই অবস্থায় যদি কাউকে পায় তখন তাদেরও এক এরা হত্যা করে দিত বলছে ও কুন্না তা হাদ্দাহু ওসালাম জিদ আখবর হয়েছে। তখন একজন সুসংবাদ প্রদানকারী আল্লাহ রসুল কাছে এসে বললেন তাকে জিজ্ঞাসা করলো তো সে ব্যাপারটা বলে দিল যে কালমা পড়ার পরেও তাকে হত্যা করেছে অমুক ব্যক্তিকে হত্যা করেছে অমুক ব্যক্তিকে শহীদ করেছে আর আমি যখন তার উপর তরবারি উঠালাম এবং সে যখন তার মাথার উপরে আমার তরবারি দেখলো যে আমার এখনই গলা কেটে দিবে সামনে আসবে তখন তুমি কি জবাব দিবা এ কথা বারবার রিপিট করেছেন যে তুমি কি জবাব দিবা যখন নাকি ওই ব্যক্তি এই কালমা নিয়ে চলে আসবে وعن أبد الله بن عطبة بن مسعود قال سمعت عمر بن الخطاب رضي الله عنه يقول قول إننا ناساً كانوا يأخذون بالوحي في عهد رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عطبة من مسعود رضي الله تعالى وط uncovered ت drawers قولت عمي عمر بن خطاب رضي الله تعالى عنه تحقيه شنجه ت개를 قالت إننا كانوا يؤخذون بالوحي في عهد رسول الله صلى الله عليه وسلم হু বললেন যে আল্লাহ নবীর যুগে ওহি ফ করে দিত যে কি করতে হবে কে ভালো মন্দ কে কি করেছে আল্লাহ রসুল ইন্টেকালের পর ওহি বন্ধ হয়ে গেছে وانما ناخذكم الان بما ظهر لنا من اعمالكم امرا এখন তোমাদের সম্পর্কে আমি এখন তোমাদের উপর যে বিচার করব এটা তোমাদের বাহ্যিক জিনিস দেখে তোমাদের প্রকাশে যেটা ঘটছে এটা দেখে ফামান ازহারালানা خيرا امنناه وقربناه যার বাহ্যিক আর যার বাহ্যিক কোন কিছু খারাপ হবে লম না সারি রাত হাসানা কারো বাহ্যিক যদি খারাপ হয় তাহলে তাকে আমরা নিরাপদও দিব না তাকে আমরা সত্যবাদী বলে বিশ্বাস করব না এবং সে যতই বলুক না কেন যে আমার অন্তর ভালো আমার দিল ভালো আছে সেটা তার ব্যাপার আল্লাহর ব্যাপার দিল দেখার মতো যন্ত্রও আমাদের মাঝে নাই বিধায় দিল দেখে অন্তর দেখে বিচার করার সমর্থনা আমাদের নেই বাহ্যিকভাবে যেটা দেখব তার উপরই নির্ভর করে আমরা বিচার করব। सम्मानित श्रोताओ दर्शक मंडल यही हादिसर साथ ही अध्याय आलोचना एखे शेष हो जाए बाबुल खौफ भय भीति कर सम्पर्क अध्याय आल्ला भय कर सम्पर्क अध्याय ये सुरे बकार चल्लिस नम्बर आया आल्ला हे मानुष सकल तुम्हरा शुदू भय करो आल्लाह शुद्ध আল্লাহ তালা যাকে ধরবে যখন ধরবে পৃথিবীর কোনো শক্তি তার সেই ধরা থেকে তার সেই পাকড়াও থেকে কেহ কাউকে ছাড়াতে পারবে না এই আমাকে তোমার ভয় করো আল্লাহ আরো বলেছেন তার পাকড়াও টা হলো অত্যন্ত কষ্টদায়ক এবং কঠিন নিশ্চয় এই বলার ভিতরে এই আয়াতের ভিতরে নিদর্শন আছে আখিরা ওই ব্যক্তির জন্য যে আখেরাতের আজাব থেকে নিজেকে ভয় করে সেটি এমন একটি দিন হবে যে দিন সকল মানুষকে একত্রিত করা হবে এবং সেই দিন সকল মানুষকে উপস্থিত করা হবে অমানু আলি সেদিন কোন নাফস কোন রুহ কোন আত্মা তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না সেই দিন কিছু লোক হবে সৌভাগ্যবান ব্যক্তি আর কিছু লোক হবে দুর্ভাগ্যবান ব্যক্তি ফাফিন আর যারা দুর্ভাগ্যবান হবে তারা ফাফিন নার তারা জাহান্নামের আগুনে তারা অবস্থান করবে আর তারা সেখান থেকে শুধু চিৎকার করবে এবং আর করবে এছাড়া আর কিছুই তাদের হবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখরুদ আওয়ানা আর ইহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি जक दान अर्थ पल बैंको रोड बार्मिंग पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर समाधान समान अल्लाह संगे अपर के हालाल মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়